ই তুল আল তু ইয় সমস্ত ফাইসারা আল্লাহর হাতে মানুষ কথা অবলম্বন করতে পারে মাত্র কিন্তু কোন জিনিসের ক্ষতি সাধন হওয়া বিপদ আপদ থেকে বাঁচার কোনো গ্যারান্টি কখনো আমাদের কাছে নেই আমরা এই জন্য সর্ব অবস্থা কি করতে হবে আল্লাহর আল্লাহরপরে তাওয়াক্কল করতে হবে আল্লাহরপরে তাওয়াকল করা এত দরকার সব প্রস্তুতি ঠিক আছে এভরিথিং ইজ ফাইন কিন্তু আল্লাহ কাছে তারপরে তওয়াক্কল করতে হবে যে কোনো কাজের জন্য বিয়ে সাথে সব ঠিকঠাক করে ফেলেছেন তাই না এভরিথিং ফাইন রেডি কালকে বিয়ে হবে বুকিং টুকিং এভরিথিং প্রফেশনালি ডান এখন আপনি খুব কনফিডেন্সে আছেন খুব ভালো খবর নাকি আবার সব প্রিপারেশন যায় না কি হয়ে যায় কোন আল্লাহর তাওয়াক্কল করতে হবে এই জন্য ওলামায় কেন বলেছেন প্রকৃত তাওয়াকল হচ্ছে নিজে নিজের প্রস্তুতি নিয়ে নিজের প্রিকৌশলগুলো ঠিক রেখে সতর্কতার যত পদক্ষেপ আছে সবগুলো নিয়ে তারপরে বলতে হবে যে মুখ ফিরিয়ে নিতে হবে যে এগুলো কিচ্ছু না আল্লাহ আমি আপনার কাছে মহতাজ হয়ে আসি আমার এত যোগ্যতা আছে আমার এত সুযোগ সুবিধা আছে আমার এত ফ্যাসিলিটিস আছে আমার কোনো কিছুর অসুবিধা নাই আমার ডাকে সব লোক চলে আসবে এই কনফিডেন্স যদি চলে আসে তাহলে কোন বিপদে ঘটতে পারে আল্লাহ ভালো জানেন এই জন্য মমিন সবসময় আল্লাহর কাছে তা অকল করবে আমার আল্লাহর হুকুম ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না সব বরবাদ হয়ে যাবে আল্লাহর কাছে মহতাজ থাকা লাগবে যাই হোক আমরা যখন তিনি বললেন যে তোমরা এক দরজা দিয়ে ঢুকো না বিভিন্ন ভাগে ভাগে ঢুকো বদনজর এড়াতে বদনজর কত খারাপ জিনিস এই উপরে আমরা কিছু হাজির শুনতে পাচ্ছিলাম তাই না সেখান আমরা থেমে গিয়েছিলাম আজকে আমরা আরেকটি হাজির শুনব এটা আসলে হাজির নয় এটা একটি ঘটনা ঘটেছে এই বিষয় ইমাম কর্তুবী একটি বেশি আলোচনা করেছেন ইমাম কর্তবী রহমা উল্লাহ উনি একটু বিস্তারিত আলোচনা করেছেন বদনজরের বিষয়টা ইমাম একটু চলে গিয়েছেন একটি মেনশন করে ইমাম কর্তবী হক আদায় করে আলোচনা করেছেন অনেকটা তিনি বিভিন্ন হাদিস উল্লেখ করে বললেন হা দা কাউল ওলামাই উম্মা এই যে নজরে ক্ষতি হয় বদনজর লেগে যায় এটা সমস্ত বড় বড় ইমামরা ওলামাই কেরাম এই বিষয়ে একমত অম্মাদু আহলে সুননা আহলে সুন জামায়াতের সমস্ত আলেমরা এটাকে এভাবে নিয়েছেন এসেছে এবং সালাম নিজে সতর্ক করলেন তো এটাই হল আহলেতুল জামায়াতের দৃষ্টিভঙ্গি বদনগরের ব্যাপারে যে এটা ঘটে আল আইন হক কোন চোখের এই দৃষ্টি পড়ে লেগে যায় হক মানে খুব ভালো জিনিস না হক আর বাতের মোকাবিলা করে ফেললে হক তো ভালো জিনিস এই হকের অর্থ হচ্ছে যেটা ঘটে যেটা অবধারিত হয়ে যায় যেটার বাস্তবতা আছে রিয়েলিটি আছে যেটাকে অস্বীকার করার উপায় নেই বদন লাগে এই কথাটা হক এটাই আহতল জামায়াতের দৃষ্টিভঙ্গি ওকাদ আনকার কিন্তু কিছু বেদাত বিভিন্ন ইসলামের মধ্যে কিছু সেক্ট এসেছিল কিছু দল বা উপদল এসেছিল বিভিন্ন ফেরকা এসেছিল তারা এগুলাকে বিশ্বাস করে নাই এখনো যারা অতিরিক্ত বস্তুবাদী বাস্তববাদী। তারা এই সমস্ত কিছু গাড়ি রাখেন এগুলো কিছু হবে না তারা এগুলাকে ও তিনি বললেন যারা এরকম বলে যে বদনজর বলতে কিছু নেই তাদের তাদের বিরুদ্ধে হাদিসের অবস্থান হাদিস তাদের বিরুদ্ধে যাবে হাদিসে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল রয়েছে এবং উম্মতের এজমা এই উম্মতের ওলামাদের ঐক্যমত যে না বদমদার লাগে ওয়াবি কাহিল যে বাস্তবে এগুলো ঘটে অনেক প্রমাণ আছে মানুষের জীবনে এগুলা তারা দেখেছে নিজের চোখের সামনে ঘটেছে এগুলো ফাকাম্মিন রাজলিন আদ খালাতুল আইনুল কাবার মিন জামালিন জাহিরিন আদ খালাতুল কেদার কত সুস্থ মানুষকে বদনজরের কারণে অসুস্থ হয়ে পড়েছে এবং তারা শ্বাস পর্যন্ত অসুস্থতা লেগে তারা মৃত্যু বরণ করেছে কবরে চলে যেতে হয়েছে তার শুরু ছিল বদনজর এখান থেকে বড় বড় রোগ সৃষ্টি হয়েছে এরপরে রোগের কারণে ফিজিক্যালি পরবর্তী পর্যায়ে আর সারভাইভ করতে পারেনি আর কত উঠকে এভাবে হান্ডিতে ঢুকতে হয়েছে যে উঠে কিভাবে হান্ডিতে ঢুকে আমরা বলেছি গত সপ্তাহে আর এই সব কিছু ঘটে এগুলো আল্লাহর হুকুমে ঘটে আল্লাহ কিছু কিছু জায়গায় এগুলা হুকুম দিয়ে রেখেছেন যে ঘটবে। এটা যেমন অস্বীকার করে কিন্তু এটার দ্বারাও ক্ষতি হয় তবে ওই জাদুটনা আলোচনা যখন সুরাবাকারে আমরা করেছি সেখানে যে একটা আয়াতের মধ্যে এসেছে জাদু টানা ক্ষতি করবে ঠিকই কিন্তু জাদুটনার নিজস্ব কোনো পাওয়ার নাই বদ নজরের নিজস্ব কোনো পাওয়ার নাই এটা আল্লাহ তালা তাদের কিছুকেশন করে দিয়েছেন বিধায় না তবে যতটুকুন আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা আছে এর বাইরে না কখনো কখনো আল্লাহ তালা প্রশন দেন ক্ষতি করতে পারে না বদনতা দিলেও ক্ষতি করতে পারে না আবার কখনো কখনো এটা আল্লাহর তাকদিরে লেখা আছে এটা কিছু ঘটে যা কিন্তু আমাদেরকে বলা হয়েছে প্রিকশন নেওয়ার জন্য আমাদের সতর্কতা অবলম্বন করার জন্য এই বিষয়ে ঘটনা বলছেন তিনি একটি বাস্তব ঘটনার প্রত্যক্ষদর্শী বদনদার কি ক্ষতি করেছে তিনি ঘটনা বলেন ইমাম কর্তবী ওনাকে কোট করেছেন বাকারাতান রাই তো রাজুান যে একটি লোক সে খুব বদনজর দেওয়া তার এটা নাম করা মানে তার বদনতা খুব লেগে যায় ইচ্ছা করেও দেয় না কিন্তু তার এইটা লাগলেই কাজ হয়ে যায় ক্ষতি লোকটি একদিন শুনতে পেল যে একটা মানে গোয়াল ঘরে গরু দুধ দোহানো হচ্ছে দুধ দহানো হচ্ছে দুধ দহানো হচ্ছে যে মাসাল্লাহ প্রচুর দুধ যখন দোহায় দুধের বার ধরে যখন টান দেয় কিরকম আওয়াজটা হয় খুব দুধ বেশি আসলে আওয়াজটা খুব মশার জোরে সোরে হয় আর অনেক দুধের মধ্যে দুধটা পরে অনেক আওয়াজ আর যদি খুব কম আসে তাহলে আওয়াজ বেশি হয় না খুব জোরে দুধ পড়ার আওয়াজ পড়লো দুধ বাইর হওয়ার সে শুনলো শুনে এসে সে ঢুকে বলল অনেকগুলো গরুর বাতান আছে তো তার ভিতরে থেকে একটা কিভাবে ধোয়ানো হয়েছে বলল আই এত নাহাদি কোন গরুটার এত দুধ হলো কোন গরুটার সাংঘাতিক অনেক দুধ হয়েছে এখন তারা বুঝতে পেরেছে এই লোকের চোখের ক্ষতি থেকে কিভাবে বাঁচানো যায় বাঁচার জন্য তারা বললো না দেখিয়ে আরেকটা দেখালো কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে ছটফটির পরে দুইটাই মারা গেছে ওই যে কানের মধ্যে আসছে দুধের আওয়াজ ওইটার কারণে ওটাকে হিট করে ফেলেছে অলরেডি আর যখন ওইটা দেখাই দিছে ওখানে চোখ দিয়ে দিয়েছে চোখ পড়ে গেছে এ দুই কারণে বলে কি করব আমি তো মুশকিল আমি যখন দেখি কোনো কিছু আমার কাছে সাংঘাতিক চমক লাগা মতো হয়ে যায় খুব দৃষ্টি আকর্ষণীয় হয়ে যায় খুবই সুন্দর খুবই ভালো এইরকম কিছু যখন আমি দেখি বা শুনি শোনার দ্বারাও কিন্তু নজর লাগে সাংঘাতিক ভালো আমার প্রচন্ড এটা হলো আইন এটাই হলো বদনগাম যেটা এই যে গরম বের হচ্ছে এটা ওটাকে হিট করছে এখন এরকম বিপদ যদি হয়ে যায় কারো যদি এরকম বদ নজর লাগার সম্ভাবনা থাকে তাহলে কি করা সে তো এখন কথা কিছু তাহলে তখন পায় আমার এরকম নজর লেগে যায় তখন কোনো দেখে তাহলে সে যেন এই বরকতের দোয়া করে ইদা পাই ইদা ঈদা দা আবিল বারাকা সরাফল মাহাদুর লাহালা যখন সে বরকতের দোয়া করবে আশা করা যায় যে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেটা ইনসা আল্লাহ ক্ষতি সাধন করবে না এই বার দোয়া হাল্লাহ যেটা বলেছিলেন আমের যখন তিনি দিয়েছিলেন বা ওনার মুখের মন্তব্য বা চোখের ক্ষতি হলো তিনি বললেন যে তুমি কেন তোমার ভাই তাকে দেখার পরে তুমি এই কথা বললেন না হাল্লা বার রাক্তাহু তাকে বরকথে দোয়া না কেন কিভাবে বরকথে দোয়া করবে যে কোন আসে যে আল্লাহ বারকি এ দুর্বলি হয় আল্লাহ এটা মুক্ত আর যদি কেউ করে আল্লাহ আহসানুল বরকতময় পবিত্র সে আল্লাহ যিনি অত্যন্ত সুন্দর সৃষ্টিকর্তা যিনি সুন্দর করে এই জিনিসটাকে সৃষ্টি করেছেন সুন্দর করে এই প্রাণীটাকে সৃষ্টি করেছেন সুন্দর করে এই বাচ্চাটাকে সৃষ্টি করেছেন এত সুন্দর দেহ দিয়েছেন একজনকে এত সুন্দর গায়ের রং দিয়েছেন এত সুন্দর ফসল রেখে সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহ আসলে এই সৃষ্টিকর্তা তার কেউ নাই তিনি একমাত্র সৃষ্টিকর্তা এই সৃষ্টিকর্তা যিনি এত বরকতের অধিকারী এই কথা বলে অ্যাড করল আল্লাহ বারেক ফি আল্লাহ তার মধ্যে বরকদ দান করেন এই মানুষের মধ্যে বরকদ দান করেন এই বাচ্চার মধ্যে বরকদ দান করেন এই গরুর মধ্যে বরকদ দান করেন এই ফলের মধ্যে বরকদ দান করেন এই নিয়ে আল্লাহমা বারে এতটুকু আল্লাহমা বা রেকি আল্লাহমা বা রেকি আর যদি লম্বাটা বলি তহ কারণে আল্লাহ তাকে এই বদনজা থেকে হেফাজত করবে যেদিকে চোখ পড়েছিল সেই বদনজ থেকে আল্লাহ হেফাজত করবে এখন হলো যদি ব্যক্তি এই বরকথে দোয়া করেনি এখন সে তার বদনজল লেগে গিয়েছে লোকটার ক্ষতি হয়ে গেলো বাচ্চাটার ক্ষতি হলো ফসলের ক্ষতি হলো এখন কি করা তাহলে ইউমারু বেলে সাল তাকে বলতে হবে যে ভাই তুমি গোসল করে তোমার গোসলের পানিটা দিয়ে দাও একটু একটা একটা প্লেটের মধ্যে বা কি বলে একটা গামলার মধ্যে বল মধ্যে বড় সে গোসল করবে এ অল্প পানি দিয়ে গোসল টোসল করে তার শরীরটাকে ভালো করে বসে টুসে ওই দাঁড়িয়ে থাকবে পানিটা যে পাত্রে পড়বে এই পাত্রটা যে ব্যক্তির নজর লেগেছে তার গায়ে ছুঁড়ে মারতে হবে তাহলে ইনশাল্লাহ এই এই বরকরটা বদনজরটা চলে যাবে এটা কোন কোনো রেওয়ায় একতে সাল বলতে গোসল আর কেউ কেউ বলেছেন যেটা এটা করতে হবে উজু করে দিল শুধু কুলি করবে না হাত পা ধুয়ে পানি পড়বে পাত্রের মধ্যে মুখ ধুলো ইত্যাদি নাকার কুলি এগুলো না করে হাত ধয়ে পা ধুয়ে ওই পানিটা তার গায়ে ছুঁড়ে মারবে তবে অনেকে সাজেস্ট করেছেন এমনভাবে ছুঁড়ে মারবে যে তিনি যেন ট্যার না পান হঠাৎ করে আচমাকা ছুঁড়ে মারবে তাহলে যার গায়ে ছুঁড়ে মারছে তাহলে ওটা চলে যাবে এবার কথা নজরের ক্ষতিটা এখন বলে যে যদি তাকে রিকোয়েস্ট করা হয় যে আপনার নজর লেগেছে আপনি এটা মারতে হবে ওজু করে দিতে হবে ওজুর পানি অথবা গোসলের পানি এখন তো সে দিতে চায় না তখন ইসলামী রাষ্ট্রে তাকে বাধ্য করবে দেওয়ার জন্য অথারিটি তাকে বলবে না তুমি দিতে হবে কাজী বলবে তোমাকে দিতে হবে কারণ তুমি তার ক্ষতি করেছ সেই বাধ্যতামূলক তাকে দিতে হবে অথবা তারা তাকে বোঝাতে পারে বাধ্য করবে এখন এটা হলো ওই ব্যক্তি যে ব্যক্তির নজর লেগেছে বলে আইডেন্টিফাই করা গিয়েছে যে অমুকের নজর লাগে এবং আপনারা জানেন যে এটা লেগে যায় আসলে শুধু কোনো ব্যক্তির পরে আসি পয়েন্টা। তাহলে এখন আমরা যেটা দেখব যদি কোন ব্যক্তি এটা করে থাকে সে ব্যক্তিকে রিকোয়েস্ট করা না করলে তো এখন আরো কিছু আমল আছে আর যদি মানে উরিফ আসলাম আইন কে যদি সেই অস্বীকার করে আহ ইয়া ইমাম বে লুজুমেহি আর ও যে ব্যক্তি এরকম বেশি নজর লেগে যায় তার চোখের এই ক্ষতি অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমি বলেছিলাম গত সপ্তাহে যে কিছু কিছু লোকের নজর খুব বেশি লাগে এর অর্থ এই লোকটা খুবই খারাপ খুবই পাপিষ্ঠ এটা কোনো লোকেরও নজর লেগে দিতে পারে কারণ তার চোখের সৃষ্টিগত ভাবে একটা ইভল জিনিস আছে এটা আল্লাহ তাকে দিয়েই সৃষ্টি করেছে অ্যাগেন পরীক্ষা কদারণ এভাবে চলছে মানুষের জীবনে তাহলে এইরকম কোন লোকের যদি বহু ঘটনা অনেকে প্রত্যক্ষদর্শী সাক্ষী হয় এবং এক্সপিরিয়েন্স পাওয়া যায় এই লোকটার কিছু দেখলে এইরকম ঘটে যায় খুব বেশি যদি এরকম ঘটে তাহলে কেউ কেউ বলেছেন যে সরকারের উচিত তাকে তুমি না তাকে হবে এখন বলে এই লোকটা যদি এখন ঘরে বসে থাকে তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে না পারে তো তার সংসার চলবে কেমনি তাহলে বলতে হবে ইদাকা না ফাকিরান রাজা কহমায় বিহি তার এরপরে যেটা আরেকটা আসে যে কেউ কেউ বলেছেন এটা সঙ্গে এই ফর্মুলা সঙ্গে কেউ কেউ দ্বিমত না এই দূর করার দরকার নাই কারণ সোহাইলাইফকে যখন বদনজর দিয়েছিলেন এক সাহাবিবী করিম সালাম তাকে তো ফর্মুলা দেন এই তুমি ঘরে বসে থাকবা এটা তো বলেন নাই তো এটা সবাইকে বলা হয় যদি একেবারেই খুব বেশি বেশি প্রমাণিত হয় তাহলে শুধু এই ক্ষেত্রে যাই সেটা প্র্যাকটিক্যালি আমাদের সোসাইটিতেবল ন হয় তারপর কর্তব্য বলছেন কাদিয়া কোন আইনান। কিন্তু এই দ্বারা এই নয় যে কেউ কারোর বদন গেলেই তাকে মনে করতে হবে লোকটা খুব তাকে ফাঁসে খারাপ মানুষ এটা এটা ভাবারও মানুষের ক্ষতি তার দোষ না এটা হয়ে যায়।। এখন এই যে এটা কোন ব্যক্তির আরেকজনের ক্ষতি করে কিন্তু নিজের তো ক্ষতি করে এইজন্য নিজের সন্তানকে দেখেও যখন খুব ভালো লাগে আমার সন্তানটা মার্শাল খুব বড় হচ্ছে এত সুন্দর হাসি দিচ্ছে মাসা আল্লাহ হাঁটছে তখন মাশ আল্লাহ বল বারাকাল্লাহ হফিক বারাকাল্লাহ হফিক এরকম কিছু বলা অবশ্যই উচিত নতুন নিজের নজর লেগে যায় সলফেস বলেছেন যে কেউ যদি নিজের দিকেও তাকায় যে আমার তো মনে হয় যে শরীরটা স্বাস্থ্যটা আগের থেকে বেশ ভালো হয়ে গেছে তখন তুমি যদি মাশ আল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহ হফিক এরকম কিছু যদি না বলো তাহলে তোমার নজর তোমার ক্ষতি করবে এতক্ষণ আলোচনা হয়েছে আরেকজনের ক্ষতি করে নিজেরই ক্ষতি হয়ে যাবে বারোটা বাজে আল্লাহ ভালো থাকেন তারপরে এই মাসে আল্লাহ আল্লাহ একটু বলেন নিজের চোখের ক্ষতি লেগে পারে ওকে এরপরে হলো যে এখন যদি পাওয়া না যায় কে করেছে এ কাজ কার নজর লেগেছে বাজারে নিয়ে গেছে কেমনি বুঝবো তাহলে কি করতে হবে এখন নজর ক্ষতি লেগে গেছে যে এটা থেকে বাঁচার উপায় কি অথবা সে বারাকার করে নাই আসে সে পানি গোসলে পানিও দেবে না এখন কি করা যাবে এই ক্ষেত্রে একটা হাদিস এসেছে জাস আলিবিন আবি দুটো ছোট বাচ্চাকে নিয়ে আসছিলেন তাদেরকে নবী করিম সালের আত্মীয় নবী করিমাল চা ছাত্র ভাই আলিবিন আবি তালেবের ভাই তার বাচ্চা দুটো ছোট মহিলা নিয়ে আসলেন তিনি বলেন দুটাকে শুকিয়ে গেছে কারো নজর লাগলে কি এমন হিট করে আর সবাই সবাই ওদের খুব নজর লেগে যায় কিছু কিছু মানুষ নজরকে খুব মানে মনে হয় যেন কারো করে বেশি ক্ষতি হয় তো ওদের খুব বেশি ক্ষতি হয়ে যা মানুষের নজর লাগলো আমরা চাইছিলাম রুকিয়া করব কিন্তু জানিনা নজর থেকে রুকিয়া করার ব্যাপারে শরীর আছে কিনা আপনার পরামর্শ ছাড়া আমরা এটা করতে পারছি না ফকাল রাসুল্লাহ আলাই তখন তিনি বললেন তকদিরকে উল্টানোর জন্য সেটা নাম হচ্ছে বদনজর এটা এত ডেঞ্জারাস জিনিস কাজেই রুকিয়া করো তাহলে যাকে কাউকে চিনলেন না সেক্ষেত্রে রুকিয়া করা যায় কি না সেই ক্ষেত্রে রুকিয়া করলে প্রোটেকশন হবে অথবা বদনজর ক্ষতি হয়েছে সে তার ক্ষতিটা কাবে মন কাতে পাওয়া গেছে এই যে সহি হওয়ার কিছু প্রমাণ আছে যাই হোক তো এটা একটা মেসেজ পাওয়া গেল যে রুকিয়া করলে বদনজরের ক্ষতিটা কেটে উঠার সম্ভাবনা আছে রুকিয়ার আয়াতগুলো পড়তে হবে রুকিয়ার আয়াত জানা আছে তো একটা সুরাফা শুরু থেকে তারপরে অস্তাব আস্তে আস্তে লিস্ট এসে শেষে থামছে কুলভল ফল নাসের মধ্যে এগুলো আপনারা রুকিয়া প্রেস করলে এগুলা ইন্টারনেটে সব আয়াত পাওয়া যায় একটা বই এখানে আসে আমি প্রায় রেকমেন্ড করেছি অনেককে সে না হেস না এটা দোয়ার জন্য রুকিয়ার করানের আয়াত এক সঙ্গে বাসাই করে করে সিলেক্টেড করা হয়েছে এটা নাম হচ্ছে বাংলায় জাদু ও তার প্রতিকার জাদু ও তার প্রতিকার এই বইটা খুব ভালো একটা বই কিন্তু সবাই পড়বেন পড়লে অনেক জ্ঞান হবে আমাদের বুক শিল্পে এখানে পাওয়া যায় And that means the psychiatric issue and English absurd against black magicists and evil magicists To read letters to the standard pres�VI co. You can get there What video bell ¿is e---- Є aj y to comas e ku no ahh ya t и ik t whereim Diese detail of shit imo as e Quito majority ojos same Ad lhe today the guy has a Interesting Could what I'd say to somebody How much girl about these voluntary Far 2 What get theometry? ভয় পেয়ে আরে করোনার আয়াতের কোন সাইড এফেক্ট নাই এর কোন ক্ষতি নাই সাবধানে তো নবী করিম সাল আলাম এই যে রেকমেন্ড করলেন তাতে বোঝা গেল যে শরীর খারাপ বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে বাচ্চা শুকিয়ে যাচ্ছে মেডিকেল দিয়েও ট্রিটমেন্ট করানো দরকার আসে যদি কিছু থাকে কিন্তু পাশাপাশি রুকিয়া করারও দরকার কেউ আমাদের আসে খালি রুকিয়া করলাম আর না এটাও কিন্তু ঠিক নয় কারণ রুকিয়ার কারণে ঘটলেও অনেক সময় এটা মেডিকেল একটা ক্ষতির কারণ হয়ে যায় এই জন্য একটা পাশাপাশি করতে হবে আর যারা মেডিকেল বিশ্বাস করেন তারা রুকিয়াকে বিশ্বাসী করেন না এই জন্য দুইটা মুসলমানদের লাগবে রুকিয়াও লাগবে দোয়া বিভিন্ন সুন্দর সুন্দর দোয়া নবিক আমাদেরকে শিখিয়েছেন চার নবী করিম শিখিয়েছেন তিনি যে দোয়া দিয়ে যে প্রোটেকশন দিয়ে ইব্রাহিম সালাম তার দুই ছেলে ইসমাইল আর ইসহাক আলাহামকে প্রোটেকশন দিয়েছেন আল্লাহর কাছে প্রটেকশন চেয়েছেন বদ বিভিন্ন রকম অসুবিধা থেকে আমি তোমাদেরকে এই মিন পরে ফুঁদে আসা আমি শয়তানদের থেকে জিনরাও বদনজর দেয় বদনজর জিনদের কাছ থেকে আসে শয়তান তো জিন শয়তান তা আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে তারা আমাদের কোনো ভালো কিছু দেখলে হিংসা লাগে তারা বদনজর দেয় ও হাম্মা কোনো ক্ষতিকর প্রাণী তোমাদেরকে তার থেকেও আমি ক্ষতির দৃষ্টিতে বদ দেয় এটা হেস মুসলিম পেয়ে যাবেন ওইদকুমা বেকালিমা তিল্লা শাহত ও ছোট্ট দোয়া দেখেন এক লাইনে হয়ে যাবে আমাদের হিম্মত এত কমতি আমরা মুখস্ত করতে চাই না কারকে যদি মনে হয় যে এক মন বোঝা মাথায় করে দাঁড়িয়ে থাকো দশ মিনিট ওইটা সহজ হয়ে যায় একটা দোয়া মুখস্ত করা এই জন্য হাজি আবি উমামার মধ্যে বলা হয়েছে যদি না পাওয়া যায় তাহলে রুকিয়া করার জন্য পারমিশন দেওয়া হয়েছে হ্যাঁ তো এখানে ইমাম কর্তরী বলেছেন যদি ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় তাহলে তার পানি নিয়ে অজুর পানি গোসলের পানি নিয়ে ওইটা করা। আর যদি ব্যক্তি খুঁজে না পাওয়া যায় পড়তে পড়তে এটাকে দূর করা। ইয়াসিন পড়লেও বদনজর কাটে কমপক্ষে মুক্ত আলফেহার আয়াতুল কুরসি আর তিন কুল, এই কয়টা পড়ে ফু দিলেও অনেক বদনজরের ক্ষতি কাটবে আরো ব্যাপক কাটবে আয়গুলো পড়লে আরো বেশি হবে না ঢুকে কয়েক গেটে ভাগ হওয়া থেকে নিয়ে উনি এত কথা বলেছেন আল্লাহ ওনাকে জানাত আমরা এখন তার সিরের দিকে প্রত্যাবর্তন করি সেখানে সব গেট দিয়ে ঢুকার সাজেশন দিয়ে বললেন ওমা উগুন এই বলে দিলাম বদন থেকে ঢুকতে কিন্তু আল্লাহর কোন হুকুম ঘটে গেলে সেটা তার হুকুম যা কিছু ঘটার ঘটবে আল্লাহর কাছ থেকে ঘটে যাবে সেটা হুকুমের মালিক আমি না এই তার মালিক তাকদিরের মালিক সবকিছুর মালিক আল্লাহ শেষ পর্যন্ত আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি সবাইকে আমি এখন কি করবো দুশ্চিন্তা গস্তায় বসে থেকে লাভ নেই আলৈহি তাল তু আমি আল্লাহরই তাবাক্কল করবো হিওয়ালিনাওয়াক ভা করতে চায় কার উপরে ভরসা করতে চায় তার জন্য আল্লাহর উপরেই ভরসা করে কেউ যেন নিজের উপরে কখনো ভরসা না করে অন্যের উপরে ভরসা না করে শুধু আল্লাহর উপরেই ভরসা করতে হবে আল্লাহর ভরসা করা কত বড় নামত আল্লাহ তারা নিজে দায়িত্ব নিয়ে নেন কেউ আল্লাহর ভরসা করলে আল্লাহ দায়িত্ব নিয়ে নেন তিনি কি বলেছেন আল্লাহ নিজে বলছে তুমি তাওকল করছো আমি তোমার জন্য যথেষ্ট এই তিনের সাথে তাওকল করি আমরা বলে তাকল করছিলাম তারপরেও কিছু ঘটে গেল হা কিছু ঘটে গেছে এই ঘটনা আপনি তাওকল করার পরেও যদি ঘটে এই এই যে তাওয়াল করেছে তাওয়ালের সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন না এই আর যে কিছু ঘটে গেল এর বিনিময় আপনি কাছে অনেক কিছু পাবেন কিছু দিনের ফাইসালা যদি ঘটেও যায় সেটা আল্লাহ রাবুল আপনাকে এই জন্য করা যাবে না এখন তারা রওনা করে দিল সন্তানগণ কে নিয়ে ইউসুপের কাছে এবারে তারা আসলো দ্বিতীয়বার অনেক আশা বারসা করে অনেক কিছু নেওয়ার জন্য তারা এবার আসছে এখন তারা যখন ঢুকল যখন তারা ঢুকলেন যেভাবে তিনি ঢুকতে বলেছিলেন সেভাবে ভাগে ভাগে ভাগ হয়ে ঢুকলেন ঢুকলেন তারা তাদের বাবা যেভাবে হুকুম করেছিলেন কিন্তু ঠেকাতে পারেনি আল্লাহ ছাড়া তো আল্লাহ আবার এই কথা মনে করেন কিসি উল্টা পাল্টা হবে না এই কোনটাই না সব আমল করা আমলের কারণে আল্লাহর কাছে অনেক কিছু পেয়ে যাবা কিন্তু ফাইনাল সিদ্ধান্ত তোমাদের হাতে না কার হাতে আল্লাহর হাতে আল্লাহর তাক দিরে ফাইসলা করে দিয়েছেন এভাবেই একজনের ক্ষতি হবে হতে যেতে পারে সে কথা আল্লাহ রিপিট করছেন আবার তিনি জানেন ভালো করে এটা কিন্তু তারপরেও তিনি ইল্লা হাজাদান ফি তিনি জানেন আল্লাহ ঘটে না তবুও তিনি তার মনে যেটা জানা ছিল তার মনে কিছু আশঙ্কা ছিল তার মনে কিছু ভয় হচ্ছিল এগুলো তিনি তাদেরকে বলে নসিহত করে তার দায়িত্ব তিনি পালন করলেন কিন্তু বাকি দায়িত্ব তিনি আল্লাহর কাছে দিয়েছেন আল্লাহর কাছে তা আকল করেছেন এখন উনি যে এটা করলেন ইয়াকুব আলাটা কি ঠিক করেছেন না ওইটা ভালো কাজ কি না ওইটাকে আল্লাহ করছেন কাজ করেছেন তাদেরকে তিনি এটা পরামর্শ দিয়েছেন এইভাবে যেতে এটাও আল্লাহর কাছ থেকে পাওয়া ইলিমের কারণই তিনি করেছে। আবার তিনি আল্লাহ তাওয়াক্কল করেছেন এটাও আল্লাহর কাছে পাওয়া করেছে। আল্লাহর কাছ থেকে পাওয়া দুটোই করা উচিত আমরাও শিখলাম যে আমরা অবস্থায় নিজেরা নিজেদের সতর্কতা ব্যবস্থা গুলো নেব আর বাকি আল্লাহ তালার তাল্লাপে তাওকলের কমতি জানো না করি এটাই প্রকৃতি এলিমের শিক্ষা যারা এটা কোনটা একটা মিস করে যারা বলার রাখেন এগুলা খালি এক ধরনের অন্ধবিশ্বাস কুসংস্কার ঠিক নয় আবার ওগুলোর দিকে মনোযোগ বেশি চলে যায় আল্লাহ যে আসল সেটা আবার কমে যায় তো এই জন্য যখন আমরা দোয়া ইত্যাদি করি তখন মনে করতে হবে এই যে আল্লাহর হুকুম হলে তিনি প্রোটেকশন দিবেন আর তিনি যদি কিছু এটা তিনি তা অকল করেছেন এখন তারা ঢুকলি যখন তারা ইস্যুের কাছে সবাই দেখা করতে গেলেন ইসু তো দেখে চিনি ফেলেছেন যে এবার তো বিনিয়াম এসেছে তখন তাদের সবাই থাকার ব্যবস্থা করেছেন কিন্তু বিনিয়ামিনের জন্য আলাদা ব্যবস্থা বিনিয়ামিনের জন্য আলাদা ব্যবস্থা করে তিনি তাকে তার সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন হ্যাঁ ইলে তাকে জড়িয়ে ধরেছেন ভাইকে গিয়ে হাগ করেছেন আপন ভাই আর বিনিয়ামিন কি কান্নাকাটি করেছে ইসুপের জন্য বড় ভাইটা কই গেল আমার তা এখন তিনি বেনিয়াম চিনেন কি না প্রথমে তো গিয়ে তখন জড়িয়ে ধরলেনা ইনি আনা আমি তোমার ভাই ইউসুফ আল্লাহ বনিয়ামিন তো আকাশ থেকে জমিনে পড়লো তার কাছে আর এর চেয়ে বড় খবর কি হতে পারে এই ভাই গুলো আমাকে কষ্ট দিয়েছে তোমাকে আমি জানি তো তাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে তুমি দুশ্চিন্তাগ্রস্তা আল্লাহ সব ঠিক করে দিবেন কিন্তু গোপন রাখো এদেরকে বলে দিও না তিনি ওই ভাইদেরকে জানতে দিলেন না একে গোপনে জানিয়ে দিলেন এখন ভাই ইসবকে পেয়ে এখন আর ভাইয়ের কাছ থেকে আমি যাবো ভাই তুমি আমাকে আমি তোমার কাছে থাকবো বলে যে তুমি যদি না যাও তো আমার তো এখন মরে যাবে বলে আমাকে তোমাকে না পাঠাই কেমনি যাই হোক নবীরা তো কোনো কাজ আল্লাহর ইশারা ছাড়া করেন না গাড়ি কাসার তো ছোট মোট কাজ না নিশ্চয়ই আল্লাহ তার ইঙ্গিত আছে সেটাকে তিনি ফলো করছেন তখন তিনি চিন্তা করলেন ভাইকে যদি রাখতে হয় সহসাই বাবা সহ দেখা হয়ে যাবে না দেয় না তিনি বুদ্ধি করলেন শোনো আমি একটা বুদ্ধি করব অসুবিধা নেই যা তোমার থাকার ব্যবস্থা হবে তুমি চুপচাপ থাকবা শুধু মাল দিতে গিয়ে সবাই সব ভাই কয় ভাই এসেছে এগারো ভাই এগারো ভাই এগারো উঠ এগারো উটের বোঝা ভর্তি করে দিয়েছেন কিন্তু বিনিয়ামিন তার ছোট ভাই আপনার ভাইবে এক মায়ের ঘরের ভাই তার বস্তার ভিতরে রাজকীয় যে মাপার বাটি আছে হয়তো তা তারা রওনা করে দিচ্ছে দেশের দিকে চলে যাচ্ছে কিছুদূর হওয়ার পরে এখন চিৎকার করে কিছু লোক রাজকীয় বাহিনীর কিছু লোক চলে আসছে তারা বলছে সেখান্ত আওয়াজ করে শোনো এই পথিক মুসাফির গন এই একটা চুরি করেছ তোমাদের কাছে এখন আমাদের আজান হয়ে যাবে দশটায় কিছু প্রশ্ন গত ছিল আমরা এগুলো নিতে পারি নাই আমার মনে হচ্ছে পুরো কাহিনী অত্যন্ত নাটকীয় কাহিনী হ্যাঁ তো আমরা আগামী সপ্তাহে শুনি ইনশাল্লাহ